সম্মানিত উপস্থিতি আমরা সালাত আলোচনা করি আর সালাতে অনেক সময় দেখা যায় যে যখন জামাতে সালাত আদায় করা হয় তখন অনেক মুসল্লি হল দেখা যায় বিশেষ করে ইয়াং মুসল্লি বা অনেক বয়স্ক মুসল্লির পাওয়া যায় করেন যখন সালাত তখন দেখা যায় ইমামর আগে আগে করিলেন দেখা যায় ইমামে যদি একটু সময় লয় বা আগে দেখা যায় মুসল্লি আগে গিয়া বা সময় দেখা যায় যে রকুতা ইমাম মুসল্লি মুসল্লি অথচ ইসলামে আল্লা সুহান ইসলামে হইলে গিয়া যে ইমাম রে নিয়োগ করা ওই স্থান রবার লাগিয়া রসদ আলাইসালামে কুয়েছেন তোমরা কোন ব্যক্তি তোমাদের কোন ব্যক্তি কি এ করে না যে যখন ইমাম গাঁদার মাতায় পরিণত করে দেবেন অথবা তার আকৃতি গাদার আকৃতিতে পরিণত করে দেবেন আল্লাহ একবার সুবহান সেই ইমামর আগে গেলে আল্লাহ সুবহান গাদার আকৃতিতে পরিণত করে লাইবা এটাই লেগিয়া বুখারি মুসলিমের হাদিস এতে অসম্মানিত উপস্থিতি আমরা যেন ইমাম উল্লেখে যখন সালাত দায়া করি যে ইমাম উল্লেখ আমরা লিডার আমরা নেতা আমরা যেন এইখানে নেতৃত্ব যথাযথভাবে অনুসরণ করি ইমামে করার স্থিরভাবে আমরা ইমামে ফলো করি আল্লাহ সুহানো তাহলে আমরা রে যথাযথভাবে ইমাম অনুসরণ করিয়া জামাতে সালাতা দায় করার তফিকদার হরকসল্লা নবীনা মাহমদ ওয়াল আলহি